আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবরাকাত আমাদের ষষ্ঠ ইসলামিক অডিও বুক সিরিজের চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি তাহলে চলন শুরু করি তৃতীয় অধ্যায় সাদ্দিদু ওখরিবু এর অর্থ আবু হুরাইরা ও আয়সারাজে আল্লাহ আনহুমাহতে বর্ণিত রসুল সাল্লাইসাল্লামের হাদিস ধীর অবিচল ও মধ্যমপন্থী হও সাদ্দিদু অর্থ বুঝায় ধীরতা ও সহিষ্ণুতার সাথে আমল করা এর অর্থ হল ইবাদতের ক্ষেত্রে মধ্যমপন্থী অবলম্বন করা একজনের উপর যা কিছু ফরজ করা হয়েছে তা ত্যাগ করে অসম্পূর্ণ না থাকা এবং একজন যতটুকু বহন করতে পারে তার জন্য তার থেকে বেশিবার না নেয়া নাদর ইবনে সুমায়াল বলেন আল সাদাদ বলতে বুঝায় ধর্ম পালনে মধ্যম পন্থা অবলম্বন অনুরূপ একই অর্থে বুঝায় অসম্পন্নতা ও ভারি এই দুয়ের মাঝের দুইটি শব্দ অভিন্ন ও অনুরূপ অর্থ রসল সাল্লাহ অন্য আরেকটি বর্ণনায় এটাকে বুঝাতে চেয়েছেন মধ্যম পথকে আঁকড়ে ধরো রসলসল্লাহ আলাইসাল্লামের বক্তব্য যাদের জন্য রয়েছে সুখবর এর দ্বারা বুঝায় যে কেউ ধীরতা ও মধ্যম পথে আল্লাহকে মান্য করবে তার জন্য রয়েছে সুখবর কারণ সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তাকে ছাড়িয়ে যেতে পারবে না যে তার কর্মসাধ্যের জন্য মহান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দৃঢ়তা ও মধ্যম পথ আর অন্য সকল পথ থেকে ভালো অন্য ক্ষেত্রে কঠিন সংগ্রামের চেয়ে সন্ন্যাস অনুসরণকে মধ্যম্পথী বলা হল অন্য ক্ষেত্রে কঠিন সংগ্রামের চেয়ে সন্ন্যাস অনুসরণে মধ্যম্পী হওয়া ভালো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পথ নির্দেশই উত্তম পথ নির্দেশ যে কেউই তার পথ অনুসরণ করবে অন্য যে কোনো পথের চেয়ে আল্লাহকে সে বেশি কাছে পাবে অনেক বেশি বাহ্যিক আমল করে পুণ্য অর্জন সম্ভব নয় বরং এটা অর্জন করা সম্ভব আল্লাহর প্রতি ইকলাসপূর্ণ আমল এবং সন্ন্যাহ মোতাবেক সেগুলো যেন সঠিক হয় এবং অন্তরের জ্ঞান ও আমলের মাধ্যমে যার আল্লাহ তার ধর্ম এবং তার হুকুম আহাকাম সম্পর্কে বেশি জ্ঞান আছে তারই তার সম্পর্কে ভয় ভরসা ভালোবাসা রয়েছে অন্য একজনের চেয়ে বেশি যে ওই জ্ঞান অর্জন করতে পারেনি যদিও বা দ্বিতীয় ব্যক্তির বাহ্যিক আমল বেশি এই ধারণাটি নেওয়া হয়েছে আয়সারাজিউল্লাহ আনহায়ের হাদিস হতে ধীর অবিচল ও মধ্যমপন্থী হও যার উপর সুসংবাদ আছে নিশ্চয়ই শুধুমাত্র আমল একজনের জাননাতে প্রবেশের কারণ হবে না আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সেটা যেটা এক ও অধ্যাপসের সাথে করা হয় যদিও বা তার সংখ্যায় কম অতএব তিনি আমলের ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে আদেশ করেছেন এবং জ্ঞানের সাথে এর সমন্বয় ঘটাতে বলেছেন যা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এবং তিনি আমাদের জানিয়ে দিয়েছেন শুধুমাত্র আমল একজনের জান্নাতের প্রবেশের কারণ হবে না এটা এই কারণে যে কিছু সালাফ বলেছেন অনেক বেশি বেশি সিয়াম বা সালাতের গুণে আবু বকর তোমাদেরকে ছড়িয়ে যেতে পারেনি বরং এমন কিছু তার অন্তরের শিকরে ভিতরে ছিল যার কারণে সে তোমাদের ছাড়িয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউই বলেছে আবু ওকর রাজি উল্লাহমানোর অন্তর যা কিছু ছিল তা হল আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার বান্দার প্রতি ইকলাস কিছু জ্ঞানী ব্যক্তি বলেন এমন কেউই নেই যে ওইরকম উচ্চ পর্যায় পৌঁছে প্রচুর সিয়াম ও সালাতের মাধ্যমে বরং আত্মার উদারতা ও অন্তরের সৌন্দর্য এবং উম্মার প্রতি আন্তরিকতা কেউ কেউই এর সাথে যোগ করেছেন বরং তাদের নিজেদের আত্মার সমালোচনা তাদের মধ্যে একজন বলেছেন তাদের মর্যাদার পার্থক্য নিহিত রয়েছে তাদের লক্ষ্যপুস্ত ও নিয়তের ভিতর সালাত ও সিয়ামের ভিতরে নয় ইসরায়েলের অধিবাসীদের দীর্ঘ জীবন এবং ইবাদতের ক্ষেত্রে তাদের মহৎ প্রচেষ্টা আবু সুলাইমান উল্লেখ করেন যা তিনি বলেন আল্লাহ তোমার কাছ থেকে চায় সত্যি নিয়ত যা তার জন্য থাকে এমনি মাসুদ তার সাথীদের বলেন তোমরা মোহাম্মদ সালাহ আল্লাহ সাল্লামের সাহাবাদের চেয়ে বেশি সিয়াম পালন করো ও সালাদ পড় কিন্তু তারা তোমাদের চেয়ে উত্তম তারা জিজ্ঞাসা করলো তা কীভাবে তিনি উত্তর দিলেন তারা তোমাদের চেয়ে এই দুনিয়ার ব্যাপারে অনেক বেশি সংযমী এবং আকিরাতের ব্যাপারে উচ্চ বিলাসী ছিলেন অতপর তিনি ইঙ্গিত করলেন যে সাহাবাদের শ্রেষ্ঠতা নির্ভর করে আকিরাতের সাথে তাদের হৃদয় সংযোগের উপর তার তাদের আকাঙ্ক্ষা এই দুনিয়া থেকে জহুত হয়ে যাওয়া ও তা নিয়ে তাদের অল্প ভাবনা। যদিও তা তাদের জন্য সহজ সহজপ্রাপ্য ছিল তাদের হৃদয় ছিল দুনিয়া শূন্য ও আফিরাতপূর্ণ এটাই তারা নবী সাল্লু আলাই সাল্লামের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল তিনি সাল্লাম ছিলেন একজনই যার হৃদয় ছিল সবচেয়ে বেশি দুনিয়া ও আল্লাহর সাথে সংযুক্ত এবং আক্রিয়া ছিল তার আবাসস্থল যা সত্ত্বেও সৃষ্টিগুলার সাথে বাহ্যিকভাবে পারস্পরিক কর্মকাণ্ড সম্পাদন নবের দায়িত্ব সমূহ পূর্ণভাবে পালন এবং ধর্মীয় ও দুনিয়াবি রাজনীতির বাস্তবায়ন এটা ছিল খোলাফা রাষ্ট্র যারা তার পরবর্তী সময় এসেছিল এবং তাদেরকে যারা ধার্মিকতার ক্ষেত্রে অনুসরণ করেছে যেমন আল হাসান ও উমার ইবনে আব্দুল আজিজ এদের সময় এমন অনেক লোক ছিল যারা তাদের চেয়ে অনেক বেশি সিয়াম পালন করত। এবং সালাত আদায় করতো কিন্তু তাদের হৃদয় দুনিয়াতে এক আখিটাতের দিকে ছুটে যাওয়া ও সেখানে বসতি স্থাপনের আকাঙ্ক্ষার যে স্তরে তারা উঠে গেছিল সেখানে পৌঁছাতে পারেনি তিন দশমিক এক একটি মহৎ নীতি মানুষের মধ্যে তারাই উত্তম যারা নবী সালামের পথ এবং তার যেমন শারীরিক আমলের ক্ষেত্রে তারা ছিলেন মধ্যমপন্থী ব্যাপারে তারা সংগ্রাম করেছেন কারণ শারীরিক যাত্রা নয় বরং অন্তরযাত্রা দ্বারাই আখিরাদের যাত্রা সংক্ষিপ্ত করা সম্ভব এক জ্ঞানী ব্যক্তির কাছে একজন লোক এসে বললো আমি অনেক যাত্রা করেছি এবং আপনার কাছে পৌঁছাতে কষ্ট হয়েছে তিনি উত্তর দিলেন এটা দুঃসাধ্য যাত্রার ব্যাপার নয় বরং আপনার থেকে এক কদম নিজের দূরত্বে আপনার নিজের দূরত্ব এবং তারপর আপনি খুঁজে পাবেন লক্ষ্যকে আবু জায়াদ বলেন আমি স্বপ্নের সর্বশক্তিমান স্রস্তাকে দেখতে পেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম হে আমার স্রষ্টা একজন আপনার পথ কীভাবে অতিক্রম করবে তিনি উত্তর দিলেন নিজেকে পরিত্যাগ করো এবং সাদরে চলে এই উম্মাহকে যা দেওয়া হয়েছে তা আর কোন উম্মাহকে দেয়া হয়নি এবং পরবর্তীতে কর্মমর্যাদার দিক থেকে দেয়া হয়েছে নাবিসাল্লাহ আলাইসাল্লাম তিনি সর্বোত্তম সৃষ্টি তার দিক নির্দেশনায় ছিল সর্বোত্তম দিক নির্দেশনা তার মাধ্যমে আল্লাহ ধর্মকে সহজ করেছেন এবং তার মাধ্যমে তিনি উম্মার অনেক দুর্ভাগ্য ও সমস্যা দূর করেছেন যে তাকে অনুসরণ করে সে আল্লাহকে মান্য করল এবং তার পথনির্দেশনা মেনে চলল এবং তার বিনিময়ে তিনি তাকে ভালোবাসবেন তিন দশমিক দুই এই ধর্মের সহজ সাধ্যতা কিছু সহজসাধ্যতা যা আমরা রফতুল সাল্লাহ আল্লাহ আসালামের মাধ্যমে অর্জন করেছি তা হল যে জামাতে ঈশার সালাত আদায় করলো সেজন্য অর্ধেক রাত সালাত আদায় করলো এবং যে জামাতে ফজরা আদায় করলো সে যেন সারা রাত সালাদ আদায় করল সুতরাং সে যখন বিষ্ণায় ঘুমন্ত অবস্থায় ছিল তখন তা রাতের সালাত হিসেবে গণ্য হয়েছে এবং এরকম আরও রয়েছে যেমন যদি সে অর্জু সহ যায় এবং ঘুমের আগমুহ পর্যন্ত আল্লাহর জিকির করে যে মাসের তিনদিন শ্যাম রাখলো সেজন্য সারা মাস শ্যাম পালন করল কাজে মাসের বাকি দিনগুলোতে সে আল্লাহর কাছে সিয়াম পালনকারী হিসেবে গণ্য হয়ে যাবে যদিও সে খাওয়া দাওয়া করেছে এবং যে খায় এবং শুক্রিয়া আদায় করে সে একজন ধৈর্যশীল সিয়াম পালনকারীর পুরস্কার পাবে যার রাতে উঠে সালাদ আদায় করার নিয়ত থাকে কিন্তু ঘুমের কারণে পারে না তার আমল নামায় রাতের সালাদের সব লেখা হবে এবং ওই ঘুম হল তার জন্যে আল্লাহর পক্ষ থেকে সাদাকা আবুল দারদা বলেন নিশ্চয়ই জ্ঞানীর ঘুম ও সিয়াম পালনের বিরতি উৎকৃষ্ট দেখো কি বইয়ে দ্বারা প্রার্থনার জন্য রাত্রি জাগরণে এবং বুকাদের সিয়াম পালনের ক্ষেত্রে ছড়িয়ে যায় এটা এই কারণে যে সহি হাদিসে উল্লেখ আছে এমনটা সম্ভব যে একজন রাজ্যেকে সালাত আদায় করে ক্লান্তি ছাড়া কিছুই অর্জন করতে পারলো না এবং একজন সিয়াম পালন করে ক্ষুধা উত্ষ্ণা ছাড়া কিছুই অর্জন করতে পারল না তাবার ও আহম্মদে বর্ণিত একজন বলেন এমন অনেকে আছে যারা ক্ষমপ্রার্থনা করে কিন্তু তাদের নিয়ত হলো ক্রুধ এবং এমন অনেকে আছে যারা চুপ থাকে কিন্তু তাদের নিয়ত হলো অনুগ্রহ প্রথমজন ক্ষমপ্রার্থনা করে যদিও তার অন্তর থাকে একজন দুর্দমনীয় গুণাহারের অন্তর আর দ্বিতীয় চুপ থাকে কিন্তু তার হৃদয় থাকে আল্লাহর জিকিরি নিমগ্ন অন্যজন বলেন রাতে সালাত আদায় করাটাই বড় বিষয় নয় বড় বিষয় হল একজন ঘুমিয়ে আছে কিন্তু জাগ্রত ব্যক্তিদের অগ্রগামী দলকে ছাড়িয়ে গেল এ বিষয়ে বলা হয়ে থাকে তোমার এই দ্বিতগ্রস্ত পথে আমার যা করণীয় পথে হেঁটে সম্মুখে তোমার বরণীয়